আজকে সমাজের প্রত্যেকটা জিনিস থেকে ধ্বংসের গন্ধ পাওয়া যাচ্ছে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 আমাদের সমাজের দিকে ভালো করে লক্ষ্য করুন দেখবেন সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সুদের না এই সুদের আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নয় মানুষেরা কি আল্লাহ সুবাহ সেই কঠোর হুশিয়ারি ভুলে গেছে আল্লাহ তালা বলছেন ফাইফলিহার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 সমাজের অবস্থার দিকে আরো লক্ষ্য করুন আজকে সব জায়গায় ঘুষের ছড়াছড়ি ঘুষ ছাড়া দেশে কোনো হয় না অথচ আলি সাল্লাম ঘুষ দাতা ও ঘুষ গ্রোহিতা উভয়কে অভিসম্পাদ করেছেন রাসুল সাল্লিসাল্লাম বলেছেন আর মুর ফিন্নার ঘুষ দাতা ও ঘুষ গ্রোহিতা উভয় জাহান নামে যাবে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 ভাই বোনেরা ভালো করে লক্ষ্য করুন বাংলার মাটিতে আজ অশ্লীলতা ও ছড়িয়ে ব্যাহায় বাংলাদেশের মাটিতে এমন কোন রাত অতিবাহিত হচ্ছে না যেই রাতে হয় না শহরের নাইট ক্লাবের আসর বসছে নারীরা মদ নিয়ে যুবকেরা ফুর্তি করছে শহরের পতিতালয়গুলোতে প্রতি রাতেই জেনাব্যবিচার সংঘটিত হচ্ছে বাংলার মাটিতে নিকৃষ্ট সমকামীরা ওপেন রেলি বের করছে শহরের রাস্তাগুলোর দিকে লক্ষ্য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 সাল্লামের আদর্শ থেকে দূরে সরে গেছে সারাদিন প্রবৃত্তি পূজা করছে গান মুভি বন্ধুদের সাথে ফালতু আড্ডা আর গার্লফ্রেন্ড পিছনে ছুটছে এই উম্মতের পাপাচার দেখে আজকে শয়তান বড়ই আনন্দিত কারণ এই উম্মত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 সম্মানিত আজকের এই ভয়াবহ পরিস্থিতিতে আসমানী আজাব চলে আসার বড়ই ভয় হচ্ছে কারণ মানুষ অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ তালা বলছেন যা তারা ধারণাও করতে পারবে না পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ তালা যখনই ধ্বংস করেছিলেন তখনই তিনি বলেছিলেন জালিমদের থেকে আল্লাহর রাজাব খুব বেশি দূরে নয় জালিমদের থেকে আল্লাহর রাজাব খুব বেশি দূরে নয়